আমরা বিন্তু আব্দুর রহমান রাজ বর্ণিত যে নবী সালামের স্ত্রী বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাহ ছিলেন্লাহ তাল্লাহা এর ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে আমি বললাম হ্যাঁ আল্লাহ এ ব্যক্তি আপনার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বললেন আমার মনে হয় সে অমুক হাফসার আদাল এর দুধ চাচা दूधपान तई करे जा जन्मगत सम्पर्क हराम